कथागुल बहुदी मुछे दीते क्यों पारे हम कथागुलो केमनी कर बहुदी मुछे दीते क्यों पारे सत्य कथा मोरा जात मारिए আমাদের কথাগুলোকে বহে ওরা কেউ পারেনি মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে অনিবা মানিনি মানিনা মানব না কোনদিন, দিন স্বৈরাচারীর অবিচার মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবিনি মানিনা মানব না কোনো দিন ওই তো সেদিনই কলিজার খুনে রঞ্জিত হলো কাফেলা আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহু দিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যত মারি গ্রেনেডের আঘাতে উড়ে গেল কত পা কত চোর কত স্বপ্ন বুলেটের আঘাতে উড়ে গেল কত মুখ কত প্রাণ কত রত্ন গ্রেনেডের আঘাতে উড়ে গেল কত পার কত চোর কত স্বপ্ন বুলেটের আঘাতে চলে গেল কত মুখ কত প্রাণ কত রত্ন কোরনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আর বলব বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আর করবো কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আর বলব বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আরো করব এই জমিনে আল্লাহর দিন কয়েম হবে না যতদিন আমাদের কথাগুলোকে এমনি করে বহু মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি দিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধারে পাহাড়ে যত মারিয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহু মুছে দিতে ওরা কেউ পারেনি মুছে দিতে ওরা কেউ পারেনি মুছে দিতে ওরা কেউ পারেনি মুছে দিতেউর কেউ